ক্রয় বিক্রয় সংক্রান্তে সহজ করণের মর্যাদা আবু হরে রাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির বিকৃত বা কৃত বস্তু প্রত্যার্পন করার সিদ্ধান্ত বা অথবা প্রস্তাব গ্রহণ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে তার ভুল ভ্রান্তির শাস্তি হতে মুক্তি প্রদান করবেন সোনান ইবনুমা যাহ হাদিস নম্বর সোনান আবু দাউদ হাদিস নম্বর তিন হাজার চারশো ষাট তবে নেওয়া হয়েছে আল্লাহ আলবানী এই হাদিস বর্ণনাকারী সাহাবির পরিচয় পূর্বে ১৩ নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এই হাদিস হতে শিক্ষণীয় বিষয় এক আল এ অর্থাৎ বিকৃত বা কৃত বস্তু প্রত্যার করার সিদ্ধান্ত বা ইচ্ছা গ্রহণ করা অলামা এ ইসলামের পরিভাষায় হল ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষের পারস্পরিক সম্মতি দ্বারা তাদের ক্রয় বিক্রয়ের চুক্তিভঙ্গ ও বরখাস্ত করা এবং তাদের ক্রয় বিক্রয়ের প্রভাব বাতেল ও বিলুপ্তি করা দুই ইসলাম ধর্মে আল একালার বিধানটি এসেছে মানুষের উপকার সাহায্য সহানুভূতির উদ্দেশ্যে এবং জটিলতা বা অসুবিধা দূরীকরণের জন্য তাই মানুষের ভ্রান্তির বিষয়গুলি ক্ষমা করে দেওয়া প্রকৃত ইসলামের বিধান মোতাবেক একটি প্রয়োজনীয় জিনিস তিন ইসলাম ধর্মে আল একালার বিধানটির পদ্ধতি হল রূপ। কোনো ক্রয়কারী ব্যক্তি অন্য কোন বিক্রয়কারী লোকের কাছ থেকে কোন বস্তু ক্রয় করার পর লজ্জিত বা অনতপ্ত হয়েছে সেই কৃত বস্তুতে কোনো দোষ বা খুঁত থাকার জন্য অথবা ক্রয়কারী ব্যক্তির কাছে সেই কৃত বস্তুর প্রয়োজন অথবা তার মূল্য না থাকার কারণে তাই ক্রয়কারী ব্যক্তি উক্ত কৃত বস্তুটি বিক্রয়কারীকে ফেরত দেবে এবং বিক্রয়কারী ব্যক্তি উক্ত বিকৃত বস্তুটি ফেরত নেবে চার ইসলাম ধর্মে আল একাল বিধানটি এসেছে প্রকৃতপক্ষে ক্রয়কারীর প্রতি বিক্রয়কারীর অনুগ্রহ হিসেবে কেননা ক্রয় বিক্রয়ের কাজ তো সম্পন্ন হয়ে গেছে তাই বিক্রয়কারীর সমর্থন ছাড়া এই কাজ একাই ক্রয়কারীর দ্বারা সম্পাদিত হবে না